উপলক্ষেচার সিরিজ টিস হাফিজম ইউমাবাদ বন্ধু বানান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 पथनिरदेश और न्याय अन्या मे पार्थक्यकारी सुरब आकारा एक सौ पचासी तला रमादान एक विशेष रात सम्पर्के नजिल कर बरकतमय राते सुरखान आया तीन इन्ना...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 কর এবং রমাদান মাসের মধ্যে আসলে সম্পর্ক তার চাইতেও গভীর আপনারা সবাই সেই বিখ্যাত ঘটনা সম্পর্কে জানেন যখন জিব্রাহী আলাইসাল্লাম কাছে আসেন এবং তার হাত ধরে তাকে বলেন ইকরা ইকরা এই ঘটনায় নবিসাল্লা আলাই মারাত্মক ভয় পেয়েছিলেন ইবেন ইসহাক আবু সুলাইমান আর দিমাস্কি ইবেন আল জাউজির মতে এই ঘটনাটি রমাদান মাসে ঘটেছিল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 কারো কারো মতে এই সময়গুলোতেই কোন আল্লাহ কার্যকর থাকবে আর কোন আয়াতগুলো রহিত হয়ে গেছে সেগুলো জানাতেন সম্ভবত এই সময়টাতেই তফসিরও শিখতেন আল্লাহআলা তার সবচেয়ে প্রিয় নবীর কাছে সর্বোত্তম কিতাব পাঠিয়েছিলেন সর্বোত্তম মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত অর্থাৎ সবে কদরে এই ঘটনাগুলো নির্দেশ করে যে রমাদান মাস এবং কোরআনের মাঝে সম্পর্ক কতটা গভীর করা হয়েছিল রমাদান মাসে কোরআনের এমন শ্রেষ্ঠত্ব রয়েছে যেটা অনন্য আমাদের পূর্ববর্তী আলিমরা এই শ্রেষ্ঠত্ব অনুধাবন করতে পেরেছিলেন এই কারণেই রমাদান মাসে তারা কোরআনের জন্য তাদের অন্যান্য সব কাজ ছেড়ে দিতেন তাদের অনেকে কি হাদিসের দাস করে দিতেন এবং তারা সাধারণ সময়ে কিভাবে যাপন করতেন এবং এরপর আমরা দেখব রমাদান মাসে তারা কিভাবে সময় কাটাতেন একবার আবু বকর ইবনায়াস রহিমাহুল্লাহ তার বাসার একটি ঘরের দিকে ইশারা করে তার পরিবারকে বলেছিলেন যে আমি ষাট বছর যাবত। প্রতিদিন এই ঘরে কোরআন তেলাবাত করেছি ষাট বছর যাবত তিনি প্রতিদিন সেখানে কোরআন দিয়েছেন। যখন তিনি মৃত্যুসজ্জা সাইিত তার বোন কাঁদতে শুরু করল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কেন কাচ্ছ। তিনি তার বোন বললেন তুমি ওই ঘরের কোনাটা দেখছ আমি সেখানে আঠারো হাজার বার কোরআন খতম করেছি আজহাবি ইবনা আয়াস সম্পর্কে বলেছেন আবুবকর আয়াস রাহিমাহুল্লাহ চল্লিশ বছর যাবৎ প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন সে হিসেবে যাই হোক অবস্থা বর্ণনা আছে নবীজি সাল্লাহামের সুনত হল তিন দিনের কমে কোরআন খতম না করা আর নিঃসন্দেহে নবীজির সুনত অনুসরণ করাই উত্তম তিন দিনের কমে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 প্রতি দুই দিনে একবার কোরআন খতম দিতেন অর্থাৎ তিনি কোরআনের অর্ধেক তিলাবাত করতেন এটা রমাদান মাস নয় সাধারণ দিনগুলিতে তারা এমন করতেন কিভাবে একজন মুসলিম কোরআন তিলাওয়াত করা ছেড়ে দিতে পারে যখন সেই কোরআনেই আল্লাহ বলছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে এই বলে অভিযোগ করছেন প্রাপ সাব্যস্ত করেছে সুরা আল ফুরকান আয়াত্রিস নবীজি সাল্লা আলাই তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং সাক্ষ্য দিচ্ছেন যারা আল্লাহর কিতাবকে পরিত্যাগ করেছে ইমাম ইবনুল কাইম বলতেন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 এরপর আপনি এর ফলাফল পেতে পারেন এবং ঠিক একই বিষয়টা কোরআনের ক্ষেত্রে কোরআন থেকে ফল পেতে হলে সাথে আমাদের কোরআনের সম্পর্ক থাকতে হবে এর জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন অধ্যাবসায় আর তেলাওয়া আসুন আমরা একটি দোয়ার দিকে লক্ষ্য করি যেটা নবীজি সাল্লা আলাই আমাদেরকে শিখিয়েছেন যাবতীয় দুশ্চিন্তা হতাশা মানসিক চাপ থেকে মুক্তির উপায় হিসাবে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 নবী সাল্লাম বলতেন যে কেউ এই দু আ করবে তার দুশ্চিন্তা দুঃখ এবং হতাশা চলে যাবে সে এসব থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তালা তার এসবকে সুখ এবং প্রশান্তি দ্বারা পরিবর্তন করে দেবেন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 আপনার কোরআনের উপর যদি ধুলো জমে থাকে তাহলে এই দো আ কিভাবে কাজ করবে আপনি যদি কোরআন না পড়েন তাহলে কিভাবে কোরআনের মাধ্যমে আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে এভাবে কখনোই কাজ হবে না নিশ্চিত এই দো সাথে কোরআন তেলাওয়া তো আবশ্যক এই দুটো মিলে একটা ওষুধের মতো কাজ করে আমি একজন একজনকে চিনি যিনি জেলখানায় থাকেন দীর্ঘদিন তাকে একটি কামরায় রাখা হয়েছিল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 রোগের ঔষধ হিসাবে কাজ করবে মানসিক কিংবা অন্য কিছু এই কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি করুন যদি আপনি কোরআনকে বুঝতে চান দুজন বন্ধু নিজেদের কোপন কথা একজন আরেকজনের সাথে শেয়ার করে না যদি না তারা খুব ভালোভাবে পরিচিত হয় এরপর এক সময় তারা একে অপরকে উপহার দেয়া শুরু করে নিজেদের ব্যক্তিগত কথা শেয়ার করে একে অপরকে সান্ত্বনা দেয় একই ভাবে আপনি কোরআনকে বন্ধু বানানো শুরু করুন আপনি কোরআনের অলৌকিক প্রভাব দেখতে পাবেন আল্লাহর কসম এমন কেউ নেই যে কোরআন থেকে ভালো বন্ধু হতে পারবে যদি আপনি নিঃসঙ্গতা বোধ করেন কোরআনের কাছে যান যদি আপনার মন খারাপ থাকে খুলুন যদি আপনি হতাশাবোধ করেন কোরআন শুনুন এবং পড়ুন এটা সব কিছুর জন্য করে। যদি আপনার মন ভালো থাকে কোরআন পড়ুন আল্লাহকে শুক্রিয়া জানানোর জন্য যদি তুমি আমার নিয়ামতের শুক্রি আদায় করো আমি তোমার তিল করুন কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে এই কোরআন আপনাকে সর্বোচ্চ গন্তব্যস্থলে পৌঁছে দেবে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বেশ কঠোরতা অবলম্বন করেছেন বলেছেন কোরআন যার উপকারে আসে না আল্লাহ যেন তার উপকার না করেন কোরআন যার জন্য যথেষ্ট হয় না তার জন্য আর যেন কিছুই যথেষ্ট না হয়। এখন রমাদান মাস সময় আছে। হাত গুটিয়ে উঠে দাঁড়ান শপথ করুন এবং এই মহান কিতাবের সাথে বন্ধুত্ব শুরু করুন আল্লাহর কসম। আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে আল্লাহর কালামের টেক্সট এবং অডিও থেকে আর কোন ভালো কন্ট্যাক্ট হতে পারে না আপনার যখন কারোর সাথে কথা বলা দরকার মাস এবং গরীবদের খাওয়ানোর মাস এই দুই জিনিস ছাড়া আর তৃতীয় কোন কিছু নেই এটা সেই মাস যেই মাসে ইমাম শাহি রহিমাহুল্লাহ কোরআন ষাট বার খতম দিতেন যখন রমাদান মাস আসত ইমাম রাহিমাহুল্লাহ মসজিদে বসে পড়তেন এবং এক নাগারে কোরআন তেলাওয়াত করতেন লোকেরা বলতো আমরা শুধু দেখতাম তিনি বাইরে শুধু অজু করতেন আবার কোরআন তেলাওয়াত করতে ফিরে যেতেন আর নামাজ আয়তায় করতেন আবুল কাসিম ইবিন আসাকিরের ছাত্ররা তার ব্যাপারে বলেছে তিনি তার জীবনের শেষ দশ দিন প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন এবং এটা ছিল তার নামাজের বাহিরের তেলাওয়াত ইমাম রাহিমাহুল্লাহ রমাদান মাসে তার অন্যান্য সব হাদিসের ক্লাস বাদ দিয়ে দিতেন কোরআন করার জন্য মাসে ছিল তাদের জন্য আল্লাহর পাওয়ার এক বিশেষ সুযোগ তারা মনে করতেন এটা হল এমন কিছু যা আল্লাহ সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে হাদিসের দাস থেকেও বেশি নৈকট্য এনে দেবে এই কোরআন তারা কোরআনের এই আয়াতের অর্থ জানতেন এবং কদর করতেন সেগুলো অধিকাংশ মানুষের জন্য করা সম্ভব হবে না এই ধরনের আমলগুলো করা অসম্ভব নয় কিন্তু আসলে অনেকেই তা করতে পারবে না এর পরেও আমরা উম্মার সেরা মানুষগুলোর কথা উল্লেখ করি যাতে তাদের আমলের সামান্য অংশ যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ চাইলে সে সফল ব্যক্তিদের উপরে অন্তর্ভুক্ত হতে পারবে। বিষয়ে আমরা সব সময় তাদের দিকেই তাকাই যাদের অবস্থান আমাদের চেয়ে আর দুনিয়াবী বিষয়ে তাদের দিকে তাকাই যাদের অবস্থান আমাদের নিচে এমনটা যেন না হয় এসব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে জজবার বসে আপনি বলে বসলেন আল্লাহর কসম ইমাম শাহি রাহিমাহুল্লাহ যা করেছেন আমি আজকে রাতে তাই করবো কোরআন দুইবার খতম দিব আপনি ঝোঁকের বসে বিশাল টার্গেট সেট করে মাঠে নামলেন আর দুদিন পরে কোরআন খতম বা প্রতিদিন তিলওয়াত করাই ছেড়ে দিলেন এটা কাম্য নয় বুখারি শরীফের হাদিস্টির দিকে লক্ষ্য করুন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সে আমল যা নিয়মিত করা হয় যদিও তা খুব অল্প হয় যতটুকু আপনি পারবেন ততটুকু এই শুরু করুন হতে পারে সেটা মাত্র কয়েকটি আয়াত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 আমরা এও জানি না আমরা পরের রমাদান পর্যন্ত আদৌ বেঁচে থাকবো কিনা কোরআনকে বন্ধু বানান এবং আল্লাহ তোরআন কে আক্রে ধরুন আল্লাপ কোরআনকে আমাদের সবার হৃদয়ের আলো এবং আনন্দের উৎস বানান এবং কোরআন কে আমাদের জান্নাতির উসিলা হিসাবে কবুল করে নিন আমিন ওসাল আলাহাম্মী ওসব্লাম আল্লাহাম रेईनड्स मीडिया अन्य प्रोजेक्ट समर्कतेट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉट रईनड मीडिया डट ऑर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट